বয়স্ক এক বাংলাদেশি যুবক সে কুরআনের হাফিজ ছিল এই ছেলে জীবনে কোনোদিন এক ওয়াক্ত সালাত কাজা করেনি সে সালাতের ব্যাপারে অত্যন্ত সচেতন ছিল অন্যরা তাকে কখনো কোনোদিন সালাত কাজা করতে দেখেনি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 এই দিন মহান একমাত্র মহানরাই একে বহনের ক্ষমতা রাখেন ক্রমাগত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা মহান হয়ে ওঠেন একদিন না একদিন সব পরীক্ষার অবসান ঘটে মেঘ এক সময় কেটে যায় পরীক্ষাও একসময় শেষ হয় একদিন তা দূর হবেই অথবা আপনি পরীক্ষাকে রেখে গফরুর রাহিমের কাছে চলে যাবেন পরীক্ষা চলাকালীন সময় হয়তো আপনার মৃত্যু আসবে আর আপনি গফরুর রাহিমের কাছে চলে যাবেন অনেক আলিম বলে থাকেন প্রতিটি জিনিসই শুরুতে ছোট থাকে আর সময়ের সাথে সাথে তা অনেক বড় আকার ধারণ করে কিন্তু একমাত্র ব্যতিক্রম হল পরীক্ষা পরীক্ষা শুরুতে বেশ বড় আকারে দেখা দেয় কিন্তু সময়ের সাথে সাথে আস্তে আস্তে তা মলিন হতে থাকে এক সময় খুব ছোট আকার ধারণ করে পরীক্ষা হলো মুমিনের সম্মান ও পরিশুদ্ধির উপায় ইমাম আহমদ তার যুহুদ ও মুসনাদে একটি হাদিস উল্লেখ করেন তখন মৃত্যুসজ্জা সাইত তো তিনি রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামের দেহে হাত রাখলেন বললেন ইয়া রাসুল্লাহ আপনার এত জ্বর যে আমি কাপড়ের উপর দিও আপনার শরীরে হাত রাখতে পারছি না রসুল্লা সাহেম তাকে বললেন কমাউদা ইন কনীল ইম হতা ক্যা অব তলা বিল ফকর হত হতা আবাফ খুন আমরা নবী রাসুলরা এভাবেই দ্বিগুণ বিপদের সম্মুখীন ঠিক যেভাবে আমরা পেয়ে থাকি। একজন নবী উকুনের সংক্রমণ দ্বারা পরীক্ষিত হয়েছিলেন এবং সেই যন্ত্রণায় তার মৃত্যু পর্যন্ত হয়েছে এমন অনেক নবী রাসুল ছিলেন যাদের এত বেশি দারিদ্র দেয়া হয়েছিল তারা একটিমাত্র সাধারণ জুব্বার ওজন সহ্য করতে পারতেন না আরেকটি বর্ণনায় আছে তারা একটি জুব্বা উঁচু করে তুলে ধরতে পারতেন না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 তারা এই পরীক্ষাগুলোতে সেভাবেই সন্তুষ্ট থাকতেন যেভাবে আমরা আমাদের সমৃদ্ধির সময় সুখের সময় সন্তুষ্ট থাকি আমি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 আমি একই জান্নাতে যাব যেখানে আনহু গিয়েছেন আম্মার যেসব পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন এবং আল্লাহর স্বার্থে সহ্য করেছিলেন তারপরেও আমি কি তার সমান মর্যাদা পাব। আমিও কিসি একই জান্নাতে যাব যেখানে বিলাল রাজি আল্লাহ তেআালাহ আনহু গিয়েছেন পরীক্ষায় তিনি আর কিবর্তের মত না তাদের তীব্র দারিদ্র বাসা হল তীব্র দারিদ্র বিপদ ওয়ুলু এবং তারা প্রকম্পিত হয়েছিলেন এতে তারা এমনভাবে ভাবে শিহরিত হয়েছিলেন এমনভাবে প্রকম্পিত হয়েছিলেন যে রাসুল ও তার সাথী ইমানদার লোকেরা বলে উঠেছিল আল্লাহর সাহায্য কখন আসবে হ্যাঁ নিশ্চয়ই আল্লাহর সাহায্য নিকটেই মুখে বললেই জান্নাত পাওয়া যায় না বিশৃঙ্খলা ও এলোমেলো পথ চলার মাধ্যমে জান্নাত পাওয়া যায় না জান্নাত কোনো সস্তা বলি না দুঃখ কষ্ট ও পরীক্ষার মধ্য দিয়েই কেবল জান্নাতে দেখা মেলে অন্ধকার যতই ঘনিয়ে আসে বিজয় তত কাছে আসে আসলে পরীক্ষা সমূহ হচ্ছে গুনা থেকে পরিশুদ্ধির উপায় একবার বেদ লোক রাসুল উল্লাহ সাল্লাহ আলহ্লামের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল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 লোকটি জ্বর দ্বারা কখনোই আক্রান্ত হয়নি এমনকি রসুল্লাহ আলিহসাল্লাম বললেন তোমার কি কখনো মাথা ব্যথা হয়েছে সে বলল মাথা ব্যথা কি যখন লোকটি চলে গেল রাসুল উল্লাহ সাল্লাহ আলহ্লাম বললেন কেউ যদি জাহান নামী লোক দেখতে চায় সে যেন একে দেখে নেয়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 ইউসিব মিন আল্লাহ যার ভালো চান তাকে দুঃখ কষ্ট স্পর্শ করে লক্ষ্য করুন এখানে বলা হচ্ছে স্পর্শ করে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 আপনাকে আর এর মাধ্যমেই তিনি আপনার অনেক গুণা মাফ করতে চান তোমাদের উপর যেসব বিপদ পতিত হয় তা তোমাদের কৃতকর্মেরই ফল এবং তোমাদের অনেক অপরাধ তিনি ক্ষমা করে দেন সুরা আর সুর নাম্বার আয়াত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 সঠিক পথের অনুসরণ করো অল্প সংখ্যক অনুসারীদের নিয়ে হতাশ হয়েও না পথভ্রষ্ট হওয়া থেকে সাবধান হওয়া সংখ্যা সংখ্যাগরিষ্ঠদের দ্বারা বিভ্রান্ত হয়েও না পরবর্তী পয়েন্ট আপনার অঙ্গীকারকে আপনার নিয়তকে নবায়ন করুন প্রতিদিন আপনার অঙ্গীকারকে নবায়ন করুন প্রতিদিন আপনার নিয়ত ঠিক করুন প্রতিদিন একবার করে নয় বরং একদিনে বেশি বেশি করে নিয়তকে ঠিক করুন দিনে শুধু কয়েকবার নয় বরং আপনার প্রতিটি পদক্ষেপে এবং পদে পদে তা ঠিক আছে কিনা দেখে নিন আপনার প্রতিটি কথা প্রতিটি লেখা আপনার প্রতিটি দাওয়া কার্যক্রম সব কিছুর আগে আপনার নিয়তকে ঠিক করে নিন আপনার বিপদের মুহূর্তে এটাই আপনাকে সবরের শক্তি যোগাবে জীবনে কখনো যদি কঠিন পরিস্থিতির মুখোমুখি হন যদি আপনার পাশে আর কাউকে না পান আপনার কি মনে হয় আল্লাহ সুবাহ ছাড়া আর কেউ তখন আপনার সাহায্য আসবে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 কখনো কখনো এটা হয়তো অন্য মুসলিমদের জন্য সতর্কতার কারণ হবে আমি আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি জেলে যাবার পর আমার ক্লাসের একজন ছাত্র বা ছাত্রী কিংবা সমর্থক কেউ আমি আমার পাশে পাইনি কেউ ঝামেলায় জড়াতে চাইনি একজন কেউ পাওয়া যায়নি এ নিয়ে প্রশ্ন করার মতো রমাদানের একেবারে শেষ দিকে ঈদ উল ফিতরের দুই দিন আগে ওরা আমাকে নিয়ে যায় প্রথম রাত সেখানে পার করলাম পরের দিনই ছিল ঈদ ফিতর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 পুরো জায়গাটি মানুষে ভরে গিয়েছিল বিশাল জমায়েত ছিল বলে পরে এক ভাইয়ের বাড়িতে আমরা অবস্থান নিয়েছিলাম সেখানে এত লোক জড়ো হয়েছিল যে আমি সেখানেই তারা উ জামাত শুরু করে দিই শেষ পাড়ায় অর্থাৎ জুজাম্মাতে ছিলাম বলে আমি কুরআন খতম করতে চাচ্ছিলাম সেই বাড়িটিতে বেশ বড়সড় একটি জামাত হয়েছিল ফলে আমি ওখানেই কুরআন খতম করে ফেললাম সালাতের ইমামতি করলাম জুজাম্মা শেষ হলো আমাদের খতমও হয়ে গেল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 আমরা কমপক্ষে দেড়শো থেকে দুশো লোকের আয়োজন করেছিলাম তারা সবাই আমাদের বাড়িতে এসে উপস্থিত হলেন এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছিল যে আমরা আমরা বসে খেতাম এবং উঠে যাবার পর আরেক দল এবং তারা খেতালা আমার মায়ের মর্যাদা বৃদ্ধি করুন তাকে ফিডাউস পর্যন্ত পৌঁছে দিন তারাও এর পর অনেকেই আমার ডানে বামে এবং আমাকে ঘিরে বসতে আগ্রহী থাকতো। আমার সবকিছু স্পষ্ট মনে আছে যেন মাত্র আজই তা ঘটেছে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 আপনি আল্লাহর হকের রক্ষণাবেক্ষণ করুন তাহলে তিনি আপনাকে রক্ষা করবেন বিপদের মুহূর্তে ধৈর্য ধারণের এটি সর্বোত্তম পদ্ধতি ইয়া আল্লাহ আমি শুধু আপনার জন্যই এটা করছি সর্বদা সব সময় হকের জন্য সত্যের জন্য পাশে কেউ না থাকুক আপনি একাই দাঁড়িয়ে যান আমি সংশয় পোষণ করব না যদি আমি একাও হই সুলা নাহালে বলা হয়েছে ইন্না উম্মা নিশ্চয় ইব্রাহিম ছিল এক উম্মা কিংবা একটি জাতি ইব্রাহিম আলাই ছিলেন একাই একটি জাতি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 আছে এমনকি তুমি যদি একা হও তবু যারা হকের উপর আছে সত্যের উপর আছে তাঁরাই হল জামায়াত তাদের সংখ্যা যতই কম হোক না সংখ্যা দেখে কখনো ধোঁকায় পড়বেন না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 কুরআনে গরিষ্ঠদের সাধারণত তিরস্কার করা হয়েছে আপনি যতই আগ্রহী হন না কেন অধিকাংশ লোকই ইমান আনার মত নয় সুরা ইউসুফের একশো তিন নম্বর আয়াত উনব্বই নম্বর আয়াতিল হাকিমিল হাকি কারিহন আমি তোমাদের কাছে সত্য পৌঁছিয়েছি কিন্তু তোমাদের অধিকাংশই তো সত্য বিমুখ ছিলে সুরা আল জুকরুফের আটাত্তর নম্বর আয়াত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 অর্থাৎ নু আলাইসালামের সাথে খুব অল্প সংখ্যক লোক ইমান এনেছিলেন অতপর যখন লড়াইয়ের নির্দেশ হল তখন সামান্য কয়েকজন ছাড়া তাদের সবাই ঘুরে দাঁড়ালো সুরা আল বাকার নাম্বার আয়াত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 পর্ব এতটুকু থাক ইনস আগামী পর্বে বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন